যৌতুক সব রকমের যৌতুক যৌতুক বদযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না বিবাহের মোহর দেবে সেই কজন যে খেয়ে আসবেন এটা বৈধ আপনার বেআই সাহেব বললো বেআই সাহেব বদজাতির কয়জন আসবে তো কজন গেলে হয় ভাই বেআ সাহেব বলেন তো জন আপ আপনি কি বললেন তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধুর বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন এর সে আমার তো বিশ্বাস যে দু না সরজা দিয়ে কিনে খেলে গুণা কম হতো এত ডাকাতি এত চান্দাবাজি সন্ত্রাসী অত আমরা এটা আমরা পরের ভুল ধরি নিজেরগুলো ধরি না কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আমিন মেয়ে পক্ষ জোর করে যৌত মিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন একজন পিতা নয় শত শত পিতায় সমাজে মেয়েদেরকে কোনো কিছুই দেয় না দেখি যে সব প্রশ্নই আসে এরকম আমার পিতা আমাদের কিছুই দেয় নাই সব ছেলেদের লেগে দিয়েছেন তিনি হজে গেছেন তার হজ হবে কিনা আমার তার হজ হবে তার হজ হবে না এটা আমি বলবো না তবে সে আখড়াদের জন্য জাহার নাম ক্রয় করে নিয়েছে আল্লাহ যেভাবে সেভাবে মেয়েরা পাবে ছেলেরা পাবে এটা নিয়ে করার কারণে আগে থেকে এই মনে করে মৃত্যুর তার কিছু ভাবনা আগে থেকে নিয়ে নিই যৌতুকের অবস্থা এই জন্য সম্পদের সঠিক বন্টন হয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয় তাহলে আমাদের দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যৌতুকের যে ছড়াছড়ি যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে চলতে শিখবে ইশা আল্লাহন আল্লাহি আসাদুল্লাহ আস্তাফ আসসালাম রহমতুল্লা